পরিপূর্ণ হয়ে যাবে এখানে এই আলামতে আবার কথাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ ইমাম মুসলিম রাহিম বর্ণনা করেছেন যে নবী সাল্লাম বলেন ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপালীপ আবার গাছপালা ও নদীনালায় পূর্ণ হয়ে যাবে। আরব আবার গাছপালা ও নদীনালায় পূর্ণ হয়ে যাবে বর্তমানে আরব উপদ্বীপে তেমন কোন নদীনালা নেই জলাভূমিও খুব বেশি নেই এবং আমরা জানি গাছপালা সংখ্যাও খুব কম চাষাবাদের উপযোগী ভূমির পরিমাণও অত্যন্ত নগণ্য কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে এই আরব উপদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং তা গাছপালা ও নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে এমন দিন আসবে যখন আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে এবং ওই অঞ্চল আদ জাতির বসবাসের অঞ্চল এবং আরবের অন্যান্য অংশগুলো নিয়ে গঠিত হবে রাষ্ট্রদূতুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আরব উপদ্বীপ এমন অবস্থায় ফিরে যাবে অর্থাৎ আগে কখনো তা এই ধরনের একটা অবস্থায় ছিল এবং এটা আমরা দেখতে পাচ্ছি সুমান উল্লাহ যে হাদিসের একটি সাইন্টিফিক মিরাকল বা হাদিসের অলৌকিকতার একটি বৈজ্ঞানিক প্রমাণ বর্তমানে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন যে সেই সময়ে আরবের কিছু অঞ্চলেও যেমন বর্তমান ইয়েমেনের পূর্ব দিকে এবং সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে নিরক্ষীয় বনাঞ্চল অর্থাৎ রেইনফরেস্ট এবং অন্যান্য বেশ কিছু এলাকায় নদ নদী এবং অববাহিকার অস্তিত্ব ছিল এবং এর প্রমাণ পাওয়া যায় আমরা জানি বরফ যুগ বা আইসএ এই সময়কাণ্ডে আইসএ অর্থাৎ তুষার যুগের শেষ সময়ের দিকে উত্তর এবং দক্ষিণ মেরু সম্পূর্ণভাবেই তুষারাচ্ছন্ন ছিল এবং এ কারণে সেই সময়ে আরব উপদ্বীপে প্রচুর বৃষ্টিপাত হত এবং সেখানে বিস্তৃত বনভূমি ছিল কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে এই মেরু অঞ্চলের হিমবাহগুলো গলে গেল এবং ধীরে ধীরে অন্যত্র ছইয়ে পড়ল এবং এর ফলে এই বনাঞ্চলের আরব উপদ্বীপে অবস্থিত বনাঞ্চলের ভৌগোলিক অবস্থানও পরিবর্তন হতে থাকে এবং ধীরে ধীরে এই সমগ্র অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয় কিন্তু এখন কিভাবে তা আবার সম্ভব হবে অর্থাৎ পুনরায় আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে ভালো জানেন এটা হতে পারে যে হয়তো কোন জলবায়ুর পরিবর্তনের মাধ্যমে অথবা অন্য কোন কৃত্রিম উপায়ে যেমন বৈজ্ঞানিক প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে কৃত্রিম সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে কিন্তু এটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে বাস্তব হয়ে দেখা দেয়নি অনেকের মতে এর কিছুটা হয়েছে যেমন সৌদি আরব দুবাই এর মতো বড় বড় শহরে প্রযুক্তিগত উন্নতির কারণে তারা কৃত্রিম সেচ ব্যবস্থার মাধ্যমে উন্নতি করেছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাবেন কিন্তু সমগ্র ভাবে উপদ্বীপ গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে এই লক্ষণটি এখনো আল্লাহ আলম পরিপূর্ণ মাত্রায় ঘটেনি পরবর্তী চল্লিশ নম্বর আলামত হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও ফসলের উৎপাদন কমে যাবে যাবেছেন বিচার দিবস ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও ফসল উৎপন্ন হবে না অর্থাৎ বৃষ্টিপাতের অভাব হবে না বৃষ্টি স্বল্পতা হবে না অনাবৃষ্টি হবে না কিন্তু ফসলের অভাব হবে এটা কেন হবে একটা কারণ হতে পারে যে সেই সময় মানুষ দুনিয়াতে এত বেশি খারাপ কাজ করবে গুনাহের কাজ করবে যে আল্লাহ সুবন্দালা জমিগুলো থেকে বরকত উঠিয়ে নেবেন আল্লাহ সুবন্দ বরকত উঠিয়ে নেবেন বা অন্য কোনো কারণেও এটা হতে পারে আল্লাহ আলাম এবং এরপর একচল্লিশ নম্বর আলামত হচ্ছে ফুরাত নদীর নিচে একটি স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে বলেছেন যে খুব শীঘ্রই ফুরাত নদীর নিচে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে আর তোমাদের কেউ সেই সময় উপস্থিত থাকলে সে যেন তা থেকে কিছু না নেয় বুখারি হাদিস এই হাদিসের শেষের অংশটি খুবই আশ্চর্যজনক আমরা জানি যে মানুষ স্বাভাবিক ভাবে ধন সম্পদের প্রতি নিষেধ করা হচ্ছে এই প্রশ্নের জবাব আমরা যার জন্য মানুষ মারামারি করবে এবং তাদের একশো জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে কিন্তু তারা প্রত্যেকেই ভাববে সেই হবে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে বেঁচে যাবে আর মালিক হয়ে যাবে মুসলিমের হাদিস অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল্লাই আমাদেরকে সেই স্বর্ণের খনি থেকে কোনো কিছু নেওয়ার জন্য নিষেধ করেছেন এবং সেদিকে অগ্রসর হওয়ার জন্য নিষেধ করেছেন এর কারণ হচ্ছে সেই সময় মানুষেরা প্রত্যেকেই সেই স্বর্ণের খনির লোভে সেদিকে অগ্রসর হবে এবং তাদের মধ্যে প্রচুর রক্তপাত হবে এবং প্রতি একশো জনের মধ্যে ৯৯ জন ব্যক্তি মারা যাবে যার ফলে রাসুলুল্লাহ সাল্লাহাম আমাদেরকে নিষেধ করেছেন এবং বলেছেন যে তোমাদের কেউ সেই সময় উপস্থিত থাকলে সে যেন তা থেকে কিছু না নেয় পরবর্তী বিয়াল্লিশ নম্বর আলামত হচ্ছে পশু এবং জড়বস্তু এগুলো কথা বলবে ইমাম হামাদ থেকে বর্ণিত অর্থাৎ এই পশুর কথা বলার ঘটনাটি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সময়েই ঘটেছিল আবু সাইদুল কুদ্দ্রী রাজিউল্লাহু বলেন একবার একজন রাখাল বা মেষপালকের পালে একটি নেকড়ে আক্রমণ করে এবং একটি ভেরা অথবা ছাগল নিয়ে সেই নেক্রে পালিয়ে যায় তখন সেই মেষপালক এবং অবিকল মানুষের মতো করে সেই নেক্রেটি রাখালের সাথে কথা বলে উঠে সে বলে ইত্তকল্লাহ আল্লাহকে ভয় করো তুমি আমার মুখ থেকে সেই খাবার কেড়ে নিচ্ছ যা আল্লাহ আমাকে দিয়েছেন সেই রাখাল বলে উঠল আজব একটা নেকরি মানুষের মতো করে কথা বলছে তখন সেই নেকরিটি বলল আমি তোমাকে আরো আজব কথা বলতে পারি আরো অদ্ভুত কথা বলতে পারি সাল্লাম আছেন এবং সেখানকার লোকদেরকে তিনি বিগত জাতিগুলোর ব্যাপারে শিক্ষা দিচ্ছেন সেই মেষপালকটি সে তখনো মুসলিম হয়নি সে দ্রুত মদিনায় গিয়ে রাসদুল্লাহ সাল্লা সাথে দেখা করল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল তিনি সাল্লু আলাইস্লাম সাহাবাদেরকে একত্রিত করলেন এবং সেই মেশপালককে বললেন যে তুমি নিজের মুখে বর্ণনা করো যা ঘটেছে তা বলো এবং তখন সে সবকিছু খুলে বললো এবং এরপর সাল্লাহাম বললেন বিচার দিবস তার আগে সংঘটিত হবে না যতক্ষণ না পশুরা তোমাদের সাথে কথা বলে এবং বেত এমনকি তোমাদের পা আর তাতে পরিহিত জুতোও তোমাদের সাথে কথা বলবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন কিছু কিছু জড়বস্তু এগুলো কথা বলবে এমন নয় যে সব জড়বস্তুই কথা বলবে কিন্তু কিভাবে এটা সম্ভব হতে পারে যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জড়বস্তু উদাহরণস্বরূপ মোবাইল ফোন জড়বস্ত মাধ্যমে মানুষ কথা বলছে কিন্তু অর্থ নিয়ে থাকি যদি আমরা অন্য কোনো অ্যাডিশনাল প্রমাণ না পাই তাই এখানেও আমরা এই হাদিসের আক্ষরিক অর্থই গ্রহণ করব এবং তেতাল্লিশ নম্বর আলামত হচ্ছে মানুষের মধ্যে মৃত্যুর ইচ্ছা বৃদ্ধি পাবে পাশ দিয়ে হেঁটে যায় এবং বলে যদি আমি তার জায়গায় থাকতাম বুখারি হাদিস কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না একজন মানুষ কারো কবরের পাশ দিয়ে হেঁটে যায় এবং বলবে যদি আমি তার জায়গায় থাকতাম মুসলিম থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এমন একটা সময় আসবে যখন একজন মানুষ একটা কবরের পাশ দিয়ে যাবে এবং তাকিয়ে বলবে যদি আমি তার জায়গায় থাকতাম কিন্তু এই মৃত্যুর ইচ্ছা ঠিক কি কারণে হবে আমরা জানি সাধারণত মানুষ যদি ঋণে জর্জরিত হয় তাহলে সে মৃত্যুর ইচ্ছা পোষণ করে এবং মরে যেতে যায় তবে রাসুল্লাহ সাল্লু আল্লাম বলেছেন যে এই ইচ্ছাটা এটা আর্থিক ঋণের কারণে হবে না অর্থাৎ পরিস্থিতি তখন এতটাই কঠিন হবে যে মানুষ ইচ্ছা করবে সে যদি মাটির উপরে না থেকে মাটির নিচে থাকত। ইবনে মাসুদ বলেন এমন একটা সময় আসবে যদি মৃত্যুকে বিক্রি করা সম্ভব হতো হাফিজের একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে সাধারণত অনেকেই বিভিন্ন কঠিন পরিস্থিতিতে মরার ইচ্ছা প্রকাশ করে মৃত্যুর ইচ্ছা প্রকাশ করে কিন্তু যখন মানুষ কারো মৃত্যু দেখে অথবা কবরস্থানে যায় অর্থাৎ মৃত্যুকে যখন সামনাসামনি দেখতে পায় তখন কেউ আর মরতে চায় না আমরা যখন চোখের সামনে মৃত্যু দেখি তখন সেটাকে ঘৃণা করি তো আল ইরাকি রাহিমাউল্লা বলেন যে তারা এই হাদিসে বর্ণিত মানুষেরা চোখের সামনে মৃত্যু দেখেও মৃত্যু কামনা করবে এ থেকে মূলত বোঝা যায় যে তারা আসলে সেই সময়ে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাবে এবং তখন জীবন ধারণ বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে যাবে তো আমরা আলোচনা তালার কাছে সেই সময় থেকে নিরাপত্তা চাই এই ফিটনাগুলো সেই সময়ে মানুষের জন্য হয়তো পরীক্ষা নয়তো শাস্তি স্বরূপ আসবে এবং পরবর্তী চুয়াল্লিশ নম্বর আলামত হচ্ছে রোমানদের সংখ্যা বৃদ্ধি পাবে মুসলিম থেকে বর্ণিত একটি হারিসে রাসদুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন শেষ বিচারের দিন উপস্থিত হবে এবং রোমানরা সংখ্যার দিক থেকে বৃহত্তম জাতি হবে রোমানরা সংখ্যার দিক থেকে বৃহত্তম জাতি হবে তো এই রোমান কারা এরা হচ্ছে ইউরোপিয়ানরা যারা বর্তমানে ইউরোপ থেকে অভিবাসনের মাধ্যমে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া প্রভৃতি স্থান পর্যন্ত ছড়িয়ে গেছে এবং এদেরকে ককেশিয়ানো বলা হয় তো এই হাদিসটি আসলে কি বোঝাচ্ছে এটা কি কোন ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ আল্লাহ যে এরা কি মুসলিম হবে নাকি অমুসলিম হবে এই বিষয়ে আল্লাহ সবচেয়ে ভালো জানেন তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বর্তমানে ইউরোপের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে ভাবে হ্রাস পেয়েছে কোনো কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার এখন ঋণাত্মক বা কমতির দিকে অর্থাৎ সুহান আল্লাহ এই পরিবর্তনটি এমন একটি আলামত অর্থাৎ রোমানদের সংখ্যা যখন আহ বৃহত্তম জাতিতে পরিণত হবে সেই পরিবর্তনটি এখনো পর্যন্ত ঘটেনি তার রুম রোম বলতে অমুসলিমদেরকে বুঝানো হয় না এদের মধ্যে মুসলিমও হতে পারে তো পরবর্তী আলামত থেকে আমরা জানতে পারব পরবর্তী আলামত থেকে আমরা জানতে পারব যে তাদের একটি অংশ মুসলিমও থাকবে পরবর্তী পঁয়তাল্লিশ নম্বর আলামত হচ্ছে যে রোমানদের সাথে যুদ্ধ হবে এবং এটি কি একটি আলামত রাসুদুল্লাহ সাল্লাই এই বিষয়ে আমাদেরকে বলে গিয়েছেন তো এই রোমান কারা রোমানরা ছিল রাসুদুল্লাহ সাল্লাহ আল্লাহামের সময়কার একটি রাজনৈতিক শক্তি যা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু অংশ সেই সময়ে শাসন করছিল আমরা জানি সেই সময় পৃথিবীতে দুইটি প্রভাবশালী সাম্রাজ্য ছিল দুইটি পরাশক্তি ছিল একটি হল পারস্য সাম্রাজ্য আরেকটি হচ্ছে রোমান সাম্রাজ্য ইরাক আরবের পূর্বাঞ্চল ইরান এবং মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল সেগুলো পারস্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল আর রোমান সাম্রাজ্য ছিল বর্তমানকালের তুরস্ক সিরিয়া ফিলিস্তিন জর্ডান লেবানন এবং ইরাকের পশ্চিমাঞ্চলের বেশ কিছু অঞ্চল এবং পূর্ব ইউরোপ এটি ছিল পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য যা বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত ছিল এছাড়াও রোমান সাম্রাজ্যের আরেকটি অংশ ছিল যার রাজধানী ছিল বর্তমান ইটালির রোমে তাই আজকের দিনে আর রোম বলতে বোঝায় বর্তমান ইউরোপ কিংবা ইউরোপের বর্ধিতাঞ্চল অর্থাৎ বর্তমানের পশ্চিমা দেশগুলোকে এরা সবাই হচ্ছে রোমান আমরা এখন যে হাদিসি নিয়ে কথা বলব তা আসলে দুইটি বিষয় নির্দেশ করবে প্রথম বিষয়টি হচ্ছে যে এটি ভবিষ্যতে মুসলিমদের সাথে রোমানদের বিশাল যুদ্ধের ইঙ্গিত দেয় আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে তাদের মধ্যে রোমানদের মধ্যে মানুষ মুসলিম থাকবে মুসলিমরা একই রাজনৈতিক শক্তির সাথে যুদ্ধ করতে থাকবে কিন্তু সেই সময় একই সাথে অনেক রোমান থাকবে যারা মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধ করবে তারাও মুসলিম হবে এ থেকে বোঝা যায় যে সেই সময়ে ইসলাম পশ্চিমা দেশগুলোতে অনেক বেশি বিস্তার লাভ করবে এবং এই হাদিসটি ভুখারী থেকে বর্ণিত এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে তার মধ্যে একটি সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি যেখানে রাসুদুল্লাহ সাল্লাম বলেন বিচার দিবসের ছয়টি লক্ষণ গুনে রাখো তার মধ্যে একটি হচ্ছে যে তোমাদের সাথে রোমানদের একটি শান্তি চুক্তি হবে কিন্তু একসময় তারা সেই চুক্তি ভঙ্গ করবে এবং তোমাদের উপর আক্রমণ করবে রাসুল্লাহ সাল্লাহাম বলেন তারা আশিটি গায়া বা আশিটি পতাকা নিয়ে অর্থাৎ আশিটি সেনাবাহিনী একত্রিত করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে প্রতিটি সেনাবাহিনীতে থাকবে মোট সৈন্য সংখ্যা হবে নয় লাখ হাজার আরেকটি হাদিসে তোমাদের সাথে আরবদের যুদ্ধ হবে এবং তোমরা জয় লাভ করবে এরপর তোমাদের সাথে পার্সিয়ানদের যুদ্ধ হবে এবং তোমরা জয়ী হবে এরপর তোমরা রোমানদের সাথে যুদ্ধে লিপ্ত হবে এবং আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করবেন এবং তারপর তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করবে এবং আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করবেন তখন না এটা ছিল তার আন্ডারস্ট্যান্ডিং তিনি বলেছিলেন যে রোমানদের সাথে যুদ্ধ শেষ না হলে তাহলে এই হাদিস অনুসারে দার্জালের আগমন করছে না কিন্তু এই হাদিসের মানে এই নয় যে এই যুদ্ধগুলো পর পরপর থাকবে অর্থাৎ এগুলোর একটার সাথে অপরটার মধ্যে শত শত বছরেরও ব্যবধান থাকতে পারে কারণ আমরা জানি যে আরবদের সাথে যুদ্ধ রাসুদুল্লাহ সাল্লামের জীবৎ দশাতেই হয়েছিল এবং সেই সময় মুসলিমরা জয়ী হয়েছিল। এবং সমগ্র মুসলিমরাব উপদ্বীপ ইসলামের ছায়া তো এসেছিল আর পরবর্তীতে পারস্য সাম্রাজ্য খলিফা ওমরের সময় ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হয় এবং তারপর থেকে রোমানদের সাথে অনেক যুদ্ধ হয় যা এখনো পর্যন্ত চলছে এবং একটি হাদিস রয়েছে যদিও তা খুব একটা নির্ভরযোগ্য নয় কিন্তু রাসদুল্লাহ সাল্লাহাম বলেছেন যে পারস্য সাম্রাজ্যের ক্ষেত্রে দুটি ধাক্কায় তাদেরকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে কিন্তু রোমানদের অবস্থা অনেকগুলো শিংওয়ালা দত্তের মতো একটি শিং ভেঙে গেলে আরেকটি সিং গজিয়ে উঠবে সুভার্ন এমনটাই ঘটেছে পারস্যদের সাথে দুইটি বড় যুদ্ধ হয়েছিল মুসলিমদের এবং সেটাই তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল প্রথমটি ছিল আল কাদিসিয়ার যুদ্ধ এবং অপরটি ছিল নাহওয়ানের যুদ্ধ আর এতেই পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় কিন্তু রোমানদের ক্ষেত্রে আমরা দেখি যে এই যুদ্ধ যেন এক অনন্ত মোকাবেলা সকল যুদ্ধ দের কেই রোমানদের সাথে জায়দের নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন এবং তারপর ওমর রাজিউল তালাহু তিনিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন তারপর ওসমান রাজিউল্লাহ তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল এবং তারপর মুয়াবিয়া রাজিউল্লাহ তালনুর সময় থেকে শুরু করে উমাইয়া খলিফা এবং আব্বাসিয়া খলিফাদের সময়েও এই যুদ্ধ চলতে থাকে এবং আমরা জানি তারপর আরো অনেক পরে চোদ্দশো ইংরেজি সালে মোহাম্মদ তিনি তার হাতে সাম্রাজ্যের পতন ঘটে কিন্তু তারপর পূর্ব ইউরোপে যখন পতন ঘটে গেল তখন পশ্চিম রোমান সাম্রাজ্য এগিয়ে আসলো এবং তারা উসমানী অর্থাৎ অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো। তো ওসমানী সাম্রাজ্য তার অস্তিত্বের শুরু থেকেই প্রায় শতাব্দীকাল ধরে অর্থাৎ প্রায় একশো বছর ধরে রোমানদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল এবং আমরা জানি এরপরের ইতিহাস হচ্ছে পরবর্তীকালে সমগ্র মুসলিম ভূমিগুলোতে শুরু করে এবং এই দিয়েছিল যে দখলদারিত্তমান ইংল্যান্ড ফ্রান্স এবং ইটালি তাই আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি দীর্ঘ শত্রুতায় পরিণত হয়েছে যখনই তাদের একটা সিং ভেঙে দেওয়া হয়েছে আরেকটা সিং গজিয়ে উঠেছে তো মুসলিম থেকে বর্ণিত আরেকটি হাদিসের রাসুল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না রোমানরা সিরিয়ার আল- আমাক বা দাবাক নামক স্থানে আক্রমণ করবে এবং তখন মদিনা থেকে একটি সেনাবাহিনী যাবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং রাস্লাম বলেছেন যে তারা হবে তাদের সময়ের পৃথিবীর সর্বোত্তম মানুষ তারা যখন যুদ্ধের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে তখন রোমানরা বলবে আমাদের হাতে তাদেরকে ফিরিয়ে দাও এখানে তারা কাদেরকে ফেরত চাচ্ছে তারা বলছে যে আমাদের হাতে তাদেরকে ফিরিয়ে দাও যাদেরকে তোমরা যুদ্ধবন্দী আটক করেছ রোমান সেনাবাহিনীর কিছু একটা অংশ এরা মুসলিমদের সাথে থাকবে এবং যাতে এই তাদেরকে হত্যা করতে পারে। কেন এই রোমানরা এই রোমানদেরকে হত্যা করতে চাইবে কারণ এই রোমান দলটি তারা মুসলিম হয়ে যাবে এবং তখন মুসলিমরা বলবে আল্লাহর শপথ আমরা কখনোই আমাদের ভাইকে তোমাদের হাতে তুলে দেব না দেখুন সুমান ইসলাম এই শত্রুদেরকে ভাইয়ে পরিণত করেছে এই রোমানরা মুসলিমদের ইসলাম ভাইয়ে পরিণত করেছে এবং তারা বলছে আল্লাহ শপথ আমরা কখনোই আমাদের ভাইকে তোমাদের হাতে তুলে দেব না এবং তারপরেই যুদ্ধ শুরু হয়ে যাবে এবং এই রোমান সেনাবাহিনীটি হবে অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধ হবে ব্যাপক এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর এক তৃতীয়াংশ পালিয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলিম পালিয়ে যাবে এবং রাষ্ট্রদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ কখনোই এদের তবাকবুল করবেন না কারণ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া হচ্ছে একটি কবিরা গুণা এবং এই মুসলিম সেনাবাহিনীর আরেক তৃতীয়াংশ নিহত হবে এবং আল্লাহর কাছে এরাই হবে শ্রেষ্ঠ শহীদ অবশিষ্ট তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ তারা যুদ্ধে বিজয়ী হবে জয়লাভ করবে এবং রাষ্ট্রদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরা কখনোই পথভ্রষ্ট হবে না আল্লাহ সুমতাল এদেরকে দিনের উপরে স্থিরতা করবেন এবং আল ফাতিহ তিনি বিজয় করেছিলেন কিন্তু পরিস্থিতি প্রেক্ষাপট কালের আবর্তে বদলে যাবে এবং এই মুসলিম বাহিনীটি আবারও কনস্টান্টিনোপল বিজয় করবে এ থেকে বোঝা যায় যে কিছু মুসলিম ভূমি একসময় আবার রোমানরা দখল করে নেবে এবং এই বিজয়ের পর তারা একটি খবর শুনতে পাবে তারা একটি খবর শুনতে পাবে যে আল মাসিয়া দাজ বের হয়ে এসেছে এ থেকে আমরা আরো বুঝতে পারি যে এই ঘটনাগুলো দাজ্জালের সময়ের খুব কাছাকাছি সময় ঘটবে এরপর রাসুল্লাহ বলেন এরপর ঈসা আলা সাল্লাম ফিরে আসবেন এই বিষয়ে শেষ হাদিসটি আবুদার্দ আদিয়াল থেকে বর্ণিত এবং রাসুলুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ফুস্তাদ অর্থাৎ মুসলিমদের তাবু বা মিলিটারি ক্যাম্প আলগুতা নামক স্থানে থাকবে যা বর্তমান দামাসকাসের পাশে অবস্থিত এবং রাসুল্লাহ সাল্লাহ আরও বলেন তখন আসামের শ্রেষ্ঠ শহর হবে দামাসকাস তাই তখন মুসলিম সেনাবাহিনীর ঘাঁটি হবে দামাসকাস এবং এটি আবু দাউদের হাদিস পরবর্তী ছেচল্লিশ নম্বর আলামত হচ্ছে কনস্টান্টিনাপোল বিজয় আবু হুরাই দিল কালাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি সেই শহরের কথা শুনেছ যার একটি অংশ স্থলভাগে আর একটি অংশ সমুদ্রে সাহাবার উত্তর করলেন হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাম এখন যদি আলেমগন এই হাদিসটি ব্যাখ্যা না করতেন তবে কেউ হয়তো ভাবত যে এটা বর্তমান ইউরোপের কোন একটি শহরের কথা বলছে যার এক অংশ স্থলে এবং অপর অংশ জলে যেমন বর্তমান ইটালির ভেনিস ভেনিস শহরের একটি অংশ পানিতে এবং বাকি অংশটা স্থলভাগে কিন্তু হাদিস বিশারদগণ এ বিষয়ে একমত যে এই হাদিসে এখানে কনস্টান্টিনোপোলের কথাই বলা হচ্ছে এটি এভাবে ব্যাখ্যা করা হয় যে ইস্তাম্বুলের একটা অংশ এশিয়াতে অবস্থিত এবং অপর অংশ ইউরোপে অবস্থিত অর্থাৎ দুই মহাদেশের মাঝখানে এই শহরটি অবস্থিত এবং এই দুই অংশের মাঝখানে রয়েছে বসফরাস প্রণালী তাই রাজ্লা সাল্লাম বলেন যে এর একটি অংশ সমুদ্রে এবং অপর অংশ স্থলভাগে তখন তিনি বললেন ততক্ষণ পর্যন্ত শেষ সময় আসবে না যতক্ষণ না ইসহাকের সত্তর হাজার বংশধর সেই শহর আক্রমণ করবে সেখানে পৌঁছে তারা অস্ত্র দিয়ে কিংবা তীর ছুঁড়ে লড়াই করবে না তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এবং তাতে শহরের এক অংশ ধসে পড়বে একজন সাউর তিনি আমি মনে করি এটি হচ্ছে সমুদ্রের অংশটি তারপর তারা দ্বিতীয়বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবার অপর অংশটিও ধসে পড়বে এরপর তারা তৃতীয়বারের মতো বলবে লা লাহা ইল্ল্লাহ আল্লাহু আকবার। এবার শহরের প্রবেশদ্বারগুলো খুলে যাবে আর তারা শহরে প্রবেশ করবেন এরপর তারা যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল ভাগাভাগির সময় হঠাৎ একটি চিৎকার শুনতে পারবেন দাতজাল এসে গেছে দাতজাল এসেছে তখন তারা সবকিছু ফেলে তার দিকে ছুটে যাবেন মুসলিমের হাদিস তো বনি ইসাকের এই সত্তর বংশধর যারা ইস্তাম্বুল শহর বিজয় করবে এই সত্তর হাজার বংশধর কারা তা জানি ইসাকের বংশধর হচ্ছে ইহুদিগণ ইবনে কাজির এবং ইবনে ইবনে কাসির এবং ইমাম নওয়িমলার মতো হাদিসের বিশারদগণ পন্ডিতগণ বলেছেন যে এখানে রোমান মুসলিমদের কথা বলা হয়েছে প্রথম দিকে মুসলিম ইতিহাসগণ বলেন যে রোমানরা হচ্ছে আল ইস ইবনে ইসাহের উত্তরস্বরী তারা মুসলিম সেনাবাহিনীর রোমান অংশ হতে পারে তারা ইহুদি থেকে ধর্মান্তরিত মুসলিমও হতে পারে তারা জিকের মাধ্যমে কনস্টান্টিনোপল বিজয় করবে সুতরাং তারা হচ্ছে মুসলিম তারা ওই অঞ্চলের অধিবাসী মুসলিমও হতে পারে তুরস্ক এক সময় বাইজেন্টান সাম্রাজ্যের অংশ ছিল হয়তো তারাই আবার এই ইস্তাম্বুল বা কনস্টানোল শহরকে বিজয় করবে এই আমাদের অজানা এইসব ক্ষেত্রে আলেমদের ব্যাখ্যা ঠিক হতেও পারে আবার নাও হতে পারে কারণ এগুলো হচ্ছে ভবিষ্যতের খবর যা এখনো পর্যন্ত ঘটেনি তো এইসব হাদিসের উদ্দেশ্য হুবহু ভবিষ্যৎ বলে দেওয়া নয় বরং এগুলোর উদ্দেশ্য হচ্ছে এক নম্বর ইসলামের অলৌকিকতাকে তুলে ধরা এবং ভবিষ্যতে এই হচ্ছে এগুলো মুমিনদের জন্য আগাম সুসংবাদ সরু এগুলো আমাদের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রদান করে আমরা জানি এক সময় কঠিন হয়ে উঠবে তখন এই হাদিসগুলো আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে আলামতগুলো ঘটার আগে আমরা সুনির্দিষ্ট বলতে পারব না অগ্নুৎপাতের কথাই বলেছিলেন এবং বাস্তবে সেটাই ঘটেছিল পরবর্তী সাতচল্লিশ নম্বর আলামত হচ্ছে কাহতানের রাজত্ব কাহতান গোত্রের রাজত্ব হবে আবু হাজার থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না কাহাতান থেকে একজন লোকের আবির্ভাব হবে এবং সে তার ছড়ি দ্বারা মানুষকে শাসন করবে বুখারির হাদিস হাদিসটি শুনলে মনে হতে পারে যে লোকটি খারাপ প্রকৃতির কিন্তু অন্য আরেকটি হাদিস ব্যাখ্যা করে যে সে একজন সৎকর্মশীল এবং খলিফাদের একজন হবে সুতরাং সে হবে ন্যায় পরায়ণ কিন্তু করা স্বভাবের ইবনে আব্বাস বলেন তারা সকলেই ন্যায় পরায়ণ অর্থাৎ ইবনে আব্বাস রাজি দত্ত তিনি বলেছেন তারা সকলেই ন্যায়পরায়ণ হবে কাহাতান হচ্ছে বর্তমান ইয়েমেন আরবদের বংশ সেই একজন খলিফা হবে কিন্তু সে খুবই করা স্বভাবের এবং কঠোর প্রকৃতির হবে এর মানে হচ্ছে সে শাস্তি দেওয়ার ব্যাপারে খুবই কঠোর হবে এজন্যই তাকে এভাবে বর্ণনা করা হয়েছে যে সে তার ছড়ি দ্বারা মানুষকে শাসন করে আল্লাহ আলাম এটা ইমাম মাহাদি আসার আগেও হতে পারে তবে খুব সম্ভবত তা ইমাম মাহাদি এর আগমনের পরবর্তীতেই ঘটবে বা পরে হবে এবং আটচল্লিশ নম্বর আলামতটি হচ্ছে ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ মুসলিমের একটি হাদিসে এই যুদ্ধের ব্যাপারটি এসেছে গাছের পিছনে গিয়ে লুকাবে আর তখন পাথর ও গাছগুলো মুসলিমদেরকে বলে উঠবে ও মুসলিম ও আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি রয়েছে এসো এবং তাকে হত্যা করো তবে শুধুমাত্র সাজারুল গার্কাত ব্যতিত সাজারুল গার্কাত ব্যতিত আল গার্কাত হচ্ছে এক ধরনের গাছ এবং থেকে থেকে আগত জানা যায় ইহুদিরা এই গাছ প্রচুর পরিমাণে লাগাচ্ছে এবং এই গাছটি মুসলিমদেরকে ইহুদিদের সম্পর্কে কিছু বলবেও না যে ও মুসলিম আমার পিছনে একজন ইহুদি রয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেন যে এর কারণ হচ্ছে এই গাছটি হচ্ছে ইহুদিদের গাছ এবং আমি যেমনটা বললাম যে বর্তমানে অনেক ফিলিস্তিনিদের কাছ থেকে জানা যাচ্ছে যে ইহুদিরা তাদের অঞ্চলে প্রচুর পরিমাণে ওই গাছটি লাগাচ্ছে যার কারণ এই ঘটনাটি হতে পারে এবং এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে এই হাদিসের একটি ব্যাপারে আমি যে ইহুদিদের সাথে আগেও মুসলিমদের যুদ্ধ হয়েছিল অর্থাৎ ১৯৪৮ সালে মুসলিমদের ভূমি দখল করে গঠিত এই ইহুদি রাষ্ট্রের সাথে আরো দেশগুলোর যুদ্ধ হয়েছিল তবে সেই যুদ্ধগুলো কোন সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে আসেনি বা সুস্পষ্ট কোন উদ্দেশ্য নিয়ে সেই যুদ্ধগুলো হয়নি অর্থাৎ জাতীয়তা কিংবা উপজাতীয়তা এগুলো থেকে আসাবিয়া থেকে সংগঠিত হয়েছিল ইসলামের পতাকা তলে এই যুদ্ধগুলো মুসলিমদের সাথে সংগঠিত হয়নি ইহুদিদের বিরুদ্ধে মুসলিমরা সেই যুদ্ধগুলো লাহ ইহা কয়েম করার জন্য করেনি যুদ্ধগুলো পরিচালিত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক সরকারে দ্বারা যাদের আনুগত্য এবং আনুগত্যের দিক থেকে মুসলিমদের চাইতে তারা আলাদা ছিল তাদের আনুগত্য আল্লাহ সুমতালার প্রতি ছিল না মূলত প্রকৃত মুসলিম উম্মা এখনো পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ করেনি যার কারণে আগের যুদ্ধী হয়েছিল কিন্তু আমরা যেই যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের বিজয়ের কথা বলছি তা আগের যুদ্ধগুলো থেকে ভিন্ন হবে এই বিজয় আসার কারণ হচ্ছে মুসলিমরা এই যুদ্ধ এই কারণে করবে যে তাদের সত্যিকারের পরিচয় হল তারা মুসলিম তারা মুসলিম হিসেবেই যুদ্ধ করছে কোনো জাতীয়তাবাদী পরিচয়ে তারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে না এবং যখন পাথর কিংবা গাছ মুসলিম সূন্যদেরকে ডেকে বলবে যে তার পিছনে একজন ইহুদি রয়েছে সেটা এই জন্যে বলবে না যে সে একজন ফিলিস্তিনি কিংবা একজন আরব কিংবা একজন ইন্ডিয়ানকে ডাকছে বরং সেই ব্যক্তি যেই দেশ বা অঞ্চলেরই হোক না কেন একটা গাছ বা পাথর দেখে হে মুসলিম হে আল্লাহর বন্দা বলেই সম্বোধন করবে গাছ এবং পাথর জানে না আপনি কোথায় থাকেন কোথা থেকে এসেছেন আপনার দেশ কি কি আপনার সাংস্কৃতিক পরিচয় সে শুধুমাত্র এইটুকুই জানে যে আপনি একজন মুসলিম এবং আপনি আল্লাহ সুমতর একজন দাস যদি এই পরিচয় ব্যতীত অন্য কোনো পরিচয় নিয়ে আপনি যুদ্ধ করেন তবে তারা আপনাকে চিনবে না জানবেও না আপনি কে করবেন একজন মুসলিমের এবং তারা ডাকবে শুধুমাত্র এই নামেই এবং পরবর্তী উনপঞ্চাশ নম্বর আলামত হচ্ছে মদিনা শহর থেকে নিফাক দূরীকরণ বা আল মদিনা থেকে অপবিত্রতা দূরীকরণ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন আল বুখারি থেকে বর্ণিত একটি হাদিসেব তিনি বলেন এমন একটা সময় আসবে যখন মানুষ তার আত্মীয় স্বজনদেরকে বিলাসবহুল ও আরামদায়ক জীবনের দিকে ডাকবে যারা ডাকবে তারা হচ্ছে সেই লোক যারা এমন সব দেশে যাবে যেখানে জীবন অনেক বেশি বিলাসবহুল এবং মদিনায় থাকা তাদের বাকি আত্মীয় স্বজনদের তারা মদিনা ত্যাগ করে তাদের কাছে চলে আসতে বলবে বলবে যে মদিনার জীবন থেকে এই জীবন আরো অনেক বেশি উন্নত সচ্ছল রাসুল্লাহ সাল্লাহাম বলেন মদিনাই তাদের জন্য উত্তম কিন্তু যদি তারা তা জানত সেই সত্তার হাতে যেই সত্তার হাতে আমার প্রাণ তার কসম অর্থাৎ আল্লাহ সুবাহা ছেড়ে চলে যায় তবে আল্লাহ সুব্লা তার প্রতিস্থাপন ঘটাবেন এমন কাউকে দিয়ে যে ব্যক্তি তার থেকেও অনেক বেশি উত্তম হবে এরপর রাসুল্লাহ সাল্লাহাম বলেন মদিনা হচ্ছে সেই আগুনের মতো। যা সোনা থেকে খাদ আলাদা করে দেয় এবং নিশ্চয়ই মদিনার মদিনা এবং নিশ্চয়ই মদিনা সব খাদ দূর করে দেবে যে লোকটি মদিনা থেকে কোনো বিলাসবহুল দেশে গিয়ে তার আত্মীয় সজনদের উন্নত জীবনের দিকে আহ্বান জানাতে লাগলো তার বিষয়টা অনেকটা এইভাবে কল্পনা করা যায় যেমন বর্তমানে বিভিন্ন দেশ থেকে লোকেরা আমেরিকায় যায় এবং সেখানে গিয়ে সেখানকার উন্নত বিলাসবহুল আরামদায়ক জীবন উপভোগ করা শুরু করে এবং তখন তারা তাদের আত্মীয় স্বজন ভাইদেরকে তাদেরকেও বলে যে তোমরাও আমেরিকায় চলে আসো কারণ এখানে জীবনযাত্রার মান উন্নত রাসুল্লাহ সাল্লাহিসের বর্ণিত হাদিসে মোদিনা ছেড়ে চলে যাওয়া লোকদের ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটার কথাই বলা হয়েছে যে তারা মদিনা থেকে অন্য কোথাও যাবে এবং মদিনাতে তাদের বাকি আত্মীয় স্বজন যারা থাকবে যারা আছে তাদেরকেও চলে আসতে বলবে কিন্তু রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মোদিনাই ছিল তাদের জন্য উত্তম কিন্তু তারা সেটা জানতো না এখন প্রশ্ন হচ্ছে যে এই হাদিসটি কি সব সময়ের জন্য একটি নির্দিষ্ট সময়ের কথা এখানে বলা হচ্ছে আলকাদি তার মতে রাসদুল্লাহ জন্য প্রযোজ্য ছিল ইমাম বলেন এই হাদিসটি সুনির্দিষ্ট করে আদাদ সময়ের কথা বলছে এই হাদিসের ব্যাপারে এই দুটি মতই আছে এবং প্রত্যেক মতের সপক্ষেই হাদিস থেকে প্রমাণ রয়েছে আলকাদি ইয়াদ তার মতের সপক্ষে যে হাদিসটি প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন সেটা বুখারি থেকে বর্ণিত যাবে রিবনী আবদুল্লাহ বলেন যে একজন বেদুইন একবার রাসুল্লাহ সাল্লা কাছে আসেন এবং তার বাইয়াদ গ্রহণ করেন তিনি মদিনা ইসলামের উপরে জীবন জীবনযাপন করতে থাকেন কিন্তু এক সময় সেই বেদুইন খুব অসুস্থ হয়ে পড়েন তিনি যখন রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ফিরে আসলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আমার করা অঙ্গিকার থেকে আমাকে রেহাই দিন রাসুল্লাহ সাল্লাহ বললেন না তিনের অঙ্গীকার তুমি আল্লাহ সুবাহতাল্লাহকে দিয়েছ তুমি সেটা প্রত্যাহার করতে পারবে না বেদিনটি আবার আসলো এবং বলল ইহা রাসুল্লাহ আমি অঙ্গিকার প্রত্যাহার করতে যাই কিন্তু রাসদুল্লাহ সাল্লাহ প্রত্যাখ্যান করলেন এরপর তিনি তৃতীয়বারের মতো আসেন এবং এইবারও রাসদুল্লাহ যখন প্রত্যাখ্যান করলেন চলে গেল সাল্লাহ সাল্লাম বললেন মদিনা হচ্ছে এমন এক পার্থক্যকারী যা ভালো এবং খারাপকে আলাদা করে দেয় এবং সব মন্দকে প্রকাশ করে দেয় মদিনার পরিবেশ খুব কঠিন এবং এমনকি মদিনার উল্লেখযোগ্য স্থানগুলোর পরিবেশও খুব রু এবং কঠোর এবং খুবই শুষ্ক সাহাবাররা যখন মক্কা থেকে মদিনা এসেছিলেন তারা মদিনার আবহাওয়া সহ্য করতে পারেননি মক্কা মদিনা থেকে খুব দূরবর্তী একটি তাদের মধ্যে দূরত্ব ছিল না একটা নির্দিষ্ট পরিবেশে অভ্যস্ত হওয়ার কারণে মুহাজিররা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে অসুস্থ হয়ে পড়েন মদিনায় সেই সময় জ্বরের প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল মদিনায় এই জ্বর অনেকদিন যাবৎ স্থায়ী হয়েছিল মুহাজিরিনরা এই রোগে বেশ ভুগেছিলেন এবং মদিনা যেহেতু আনসারদেরই শহর ছিল তাই তাদের খুব একটা কষ্ট হয়নি কারণ তারা সেখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন কিন্তু তাফ করার সময় তারা প্রথম তিনবার দৌড়ে তাওয়াফ করেন কেন কারণ রাসুল্লাহ সাল্লাহাম কুরাইশদেরকে দেখাতে চেয়েছিলেন যে সাহাবিরা সুস্থ সবলই আছেন এবং মদিনার জ্বর তাদেরকে কাবু করতে পারেনি অর্থাৎ একটি মানসিক বিজয় বিজয়ী ভূমিকাতে তিনি সাহাবিদেরকে রাখতে চেয়েছিলেন এরপর রাসুলাম পরবর্তীতে তাই এটি হচ্ছে যে আল কাদি ইব না মতের পক্ষে দলিল যে শুধুমাত্র এটি রাসুল্লাহ সাল্লাহিস্লামের সময়ের জন্যই প্রযোজ্য ছিল তাহলে ইমাম নববীর মতের পক্ষে প্রমাণ কি কারণ তিনি বলেছেন যে এটি শুধুমাত্র দার্জালের সময়ের ক্ষেত্রেই প্রযোজ্য এবং তারও দলিল হচ্ছে বুখারি থেকে বর্ণিত একটি হাদিস যেখানে বলেন দাজ্জাল দাদিনার কাছে আসবে এবং তখন মদিনা তিনবার কেঁপে উঠবে এবং তার ভিতরকার বসবাসরত সকল কাফির এবং মুনাফিকদেরকে বের করে দেবে এটি হচ্ছে ইমাম নবীর মতের পক্ষে দলিল ইবনে হাজর আসকালানী তিনি বলেন যে এই হাদিসে রাসুদুল্লাহ সাল্লাম এবং দাদজাল উভয়ের সময়ের কথাই বলা হচ্ছে অনেকের মত হচ্ছে এই হাদিসটি আম অর্থে বলা অর্থাৎ এটি সব সময়ের জন্যই প্রযোজ্য কিন্তু তাহলে প্রশ্ন থেকে যায় তাহলে কেন অনেক মহান সাহাবি তারা পরবর্তীতে মদিনা ছেড়ে অন্য চলে গিয়েছিলেন যদি এটি সব সময়ের জন্যই প্রযোজ্য হবে তাহলে প্রশ্ন থেকে যায় তাহলে কেন অন্যান্য সাহাবিরা মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন আমরা জানি মুওয়াজিম রাজাল আবুবৈদা এবং আহ বিখ্যাত সাহাবি তারা মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন আলিরাজানু কুফাকে তার রাজধানী করেছিলেন তিনি ইসলামী সাম্রাজ্যের রাজধানী ইরাকে নিয়ে যান তাই এই হাদিসটি আম হতে পারে না বলেই কিছু আলেম মতামত প্রদান করেছেন আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন তবে এমন একটি সময় আসবে যখন মদিনায় কেউই থাকবে না শহরটি পরিত্যাক্ত হয়ে যাবে এবং এটি ইমাম মাহাদি এবং ইসা আল্লাহিস্লামের পরবর্তী সময়ের কথা এটি একদম শেষ সময়ের কথা এবং তখন মদিনা শহর পরিত্যাক্ত হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাম বলেন মানুষ মদিনা বসবাসের যোগ্য হওয়া সত্ত্বেও পরিত্যাগ করবে মদিনা এমনই পরিত্যক্ত ভূমিতে পরিণত হবে যে সেখানে পশু বিচরণ করবে এবং আরও বর্ণিত আছে যে দুইজন মেষ পালক রাখাল তাদের ভেড়া চোরাতে মদিনায় চলে আসবে এবং এসে দেখবে মদিনা জনমানব শূন্য অবস্থায় পড়ে আছে। এবং ফেরার পথে তারা ওয়াদা উপত্যকার কাছে তাদের মৃত্যু ঘটবে ইমাম মালিকের মুহাত্মা থেকে সংগৃহীত আরেকটা বলা হয়েছে আবু হুরের আদিয়াল্লাম থেকে বর্ণিত রাসুল্লাম বলেন মদিনাকে তার উত্তম অবস্থাতেই পরিত্যাগ করা হবে এবং তা এভাবে পরিত্যক্ত হবে যে একটি কুকুর অথবা নেক্রে এসে মসজিদের হবে রাসুল্লাহ তাহলে ফল এবং ফসলের কি হবে কারণ তখন মদিনা তার খেজুর এবং অন্যান্য ফসলের জন্য সেই সময় খুবই বিখ্যাত ছিল রাসুল্লাহ সাল্লা বলেন সেগুলো বন্য পশু পাখির জন্য পরে থাকবে এবং এটি কখন ঘটবে আমি যেমনটা আগেই বলেছি এটি ঘটবে একেবারে শেষ সময়ের দিকে কাসির রাহেম বলেছেন যে মোদিনা দাজ্জালের সময়ে জীবন্ত এবং গতিশীল থাকবে ইসা আলাহিসামের সময়ও তাই থাকবে এরপর ইসা আলাহিসাম মোদিনাতে মৃত্যুবরণ করবেন এবং সেখানেই তাকে দাফন করা হবে এবং এরপরই মদিনা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে একসময় ধ্বংস হয়ে যাবে তবে এটা তখনই ঘটবে যখন পৃথিবীর বুকে আর সৎকর্মশীল কোনো মানুষ থাকবে না মদিনা কতদিন পরিত্যক্ত থাকবে ৪০ বছর চল্লিশ বছর ধরে মদিনা শহর পরিত্যক্ত অবস্থায় থাকবে মদিনা তখন পরিত্যক্ত থাকবে কারণ তখন কোনহর জীবন্ত অবস্থায় রয়েছে কারণ এখানে আল্লাহ সুমতালার ইবাদত করা হচ্ছে আল্লাহর ইবাদতই মদিনা শহরকে জীবন্ত অবস্থায় রেখেছে এই মুসলিম ইসলামের পবিত্র আচার অনুষ্ঠান পালনের মাধ্যমেই মক্কা এবং মদিনাকে প্রাণবন্ত করে রেখেছে যখন আর কোন ইবাদতকারী থাকবে না সেই সময়ে মদিনা শহর খালি হয়ে যাবে পরবর্তী একটি পবিত্র বলেন আল্লাহ ইএমিনের দিক থেকে এমন এক বাতাস প্রেরণ করবেন যা রেশমের চেয়েও মসৃণ এবং কোমল হবে এবং তা যাদের অন্তরে দানা পরিমাণও ইমান অবশিষ্ট থাকবে তাদের সকলের রুহ নিয়ে যাবে তাই তখন যারা অবশিষ্ট থাকবে তাদের কারো অন্তরে বিন্দু মাত্র ইমান থাকবে না আর এ কারণেই সেই সময়ে পবিত্র জায়গাগুলো পরিত্যক্ত হয়ে যাবে এবং এর কাবা ধ্বংস করা হবে যা হচ্ছে আলামত একান্ন নম্বর আলামত বা চিহ্ন হচ্ছে কাবা ধ্বংস হয়ে যাবে রাসুদুল্লাহ সাল্লু আসাল্লাম বলেন যারা কাবার পবিত্রতার সীমালঙ্ঘন করবে তারা এই উন্মতেরই লোক কোন শত্রু কাবাকে ধ্বংস করতে পারবে না এর বিরুদ্ধে সীমালঙ্ঘন শুধুমাত্র তখনই সম্ভব যখন এই উম্মতের লোকেরা তা করবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন তা ঘটবে তখন আরবদের ধ্বংসের ব্যাপারে আর কোন সংশয় সন্দেহ থাকবে না তারপর বলেন সিনিয়া লোকেরা আসবে এবং কাবাকে ধ্বংস করে দিয়ে তার ধ্বন সম্পদ নিয়ে চলে যাবে সহি বুখারীর একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দিষ্ট করে দিয়ে আমাদেরকে বলেছেন যে কারা কাবা ধ্বংস করবে আবু হুরাইরা রাজিউল্লা থেকে বর্ণিত রাসুদুল্লাহ সাল্লাহাম বলেছেন আমি যেন দেখতে পাচ্ছি যে সরু পায়ের অধিকারী একটা লোক একটা কালো লোক একটা একটা করে কাবার ইট খুলে ফেলছে এবং কাবাকে ধ্বংস করছে বুখারির হাদিস পরবর্তী বা ইমাম আল মাহদি এ বিষয়ে কথা বলে আমরা কিয়ামতের ছোট নিদর্শন নিয়ে ছোট আলামতের শেষ করবো কাবা ধ্বংসের পরে আসবেন না বর্ণনা কিয়ামতের প্রধান নিদর্শন বা লক্ষণগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ যেমন ইসা ইসলাম আদাজাল এবং অন্যান্য কিন্তু কাবা ধ্বংসের ঘটনাটি ঘটবে একেবারে শেষ সময়ে অর্থাৎ কিয়ামত সংগঠনের একেবারে আগ মুহূর্তে আলমাহাদি কিয়ামতের ছোট নিদর্শনগুলির মধ্যে একটি ইমাম আল মাহাদি এবং তার আগমনের সত্যতা সম্পর্কে হাদিসে কোন ধরনের সন্দেহ অবকাশ নেই তাই রাসুল্লাহ হিসেবে আমরা বিশ্বাস করি যে শেষ সময়ের দিকে ইমাম আল মাহাদি নামক এমন এক ব্যক্তির আগমন ঘটবে অন্যায় অবিচার দ্বারা দুনিয়া শাসিত হবার পর যিনি এসে এই দুনিয়াকে আবার ন্যায় বিচারে প্রতিষ্ঠিত করবেন ন্যায় এবং সত্যের শাসন প্রতিষ্ঠিত করবেন তিনি আহলুল বাইদ বা রাসুল্লাহ সাল্লা ঘরের বাসিন্দা বা আর তার নাম হবে আবদুল্লাহ বা তিনি হবেন এবং তিনি এই উম্মতের উপর সাত কিংবা আট বছর সময় ধরে শাসন করবেন এবং ইমাম আল নিয়ে কিছু হাদিস প্রথম হাদিসটি মুসলিমের হাদিস যেখানে রাসুদুল্লাহ সালাইস্লাম বলেন এই উম্মতের মাঝে এমন একটি দল থাকবে যারা সত্যের উপর হকের উপরে যুদ্ধ করতে থাকবে এবং দিন পর্যন্ত তারা জয়ী হবে। এই কি সবসময় এমন একটি দল থাকবে যারা হকের উপরে লড়াই করতে থাকবে আল্লাহর অর্জনের উদ্দেশ্যে সংগ্রাম বা লড়াই করবে এবং তারা বিজয়ী থাকবে অর্থাৎ এই দিনের সবচেয়ে খারাপ সময়গুলোতে একেবারে অধপতনের সময়ও সাল্লা সাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা হকের উপরে সত্যের উপরে অটল থাকবে এবং ইসলামের জন্য যুদ্ধ করবে সুতরাং এই উম্মতে সবসময়ই কিছু না কিছু ভালো বা খায়ের বিরাজমান থাকবে তাই আগের জাতিগুলোর ক্ষেত্রে যা ঘটেছিল এই মুসলিম উম্মার সাথে সেই ঘটনা ঘটবে না অর্থাৎ পূর্বের জাতিগুলো কিছুকালের জন্য তাদের নবীকে তারা অনুসরণ করত এরপর তারা অধপতিত হতে হতে এমন একটা পর্যায়ে চলে যেত যখন তারা তাদের দিন থেকে সম্পূর্ণরূপে সরে যেত পথভ হয়ে যেত তাদের মধ্যে আর কোন অবশিষ্ট ভালো বা খায়ের থাকত না আর এই জন্যই আল্লাহ আলাহ তখন আরেকজন নবীকেই প্রেরণ করতেন কিন্তু এই উম্মত বা মুসলিম জাতির মধ্যে রাসুদুল্লাহ সাল্লাহামের পর আর এই উম্মা শেষ দিন পর্যন্ত টিকে থাকবে কারণ আল্লাহ সুম্লা তার কিতাব বা কুরআনকে সংরক্ষণ করেছেন আর এই উম্মতের মধ্যে ভালো বা খায়ের বিদ্যমান রেখেছেন রাসুদুল্লাহ সাল্লাম বলেন যে আমার উম্মা হলো বৃষ্টির মতো আমার উম্ম হল বৃষ্টির মতো এর কোথায় ভালো আছে তুমি জানবে না এর কোথায় অনুগ্রহ বা উপকার নিহিত আছে তুমি না। যখন বৃষ্টি মাঝে খুব জোরে বর্ষণ হয় তুমুল কিন্তু আপনি যদি এমন কোন এলাকায় থাকেন যে যেখানে টানা চার পাঁচ ঘন্টা যাবৎ বৃষ্টি পড়ছে তো আপনি দেখতে পারবেন যে বৃষ্টি পড়ার মাত্রাটা একরকম হয় না কখনো খুব জোরে বৃষ্টি হবে আবার কখনো আস্তে আস্তে এরপর আবার বেশি আবার কম এভাবে কম বেশি হতেই থাকে তাই আপনি সঠিকভাবে জানবেন না যে কোন অংশের মধ্যে দিকে রয়েছে না শেষের দিকে বলেছেন আমার উম্মা হচ্ছে এই রকম। আপনার মনে হতে পারে যে এই মুসলিম উম্মা একেবারে ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত অবস্থায় চলে গেছে কিন্তু এর পরপরই আপনি দেখতে পারবেন যে এই মুসলিম উম্মতের মধ্যে হঠাৎ করে সৎকর্মের ঢেউ চলে এসেছে আপনি মনে করবেন যে মুসলিম উম্মা মৃত একে আর পুনরায় জাগরিত করা সম্ভব নয় একেবারে ধ্বংস হয়ে গেছে কিন্তু হঠাৎ করেই আল্লাহ এই মুসলিম উম্মার মধ্যে আবার আলো জ্বালিয়ে দিবেন এবং এভাবেই রাসুল্লাহ সাল্লাহ আমাদের মুসলিম উম্মার কথা বর্ণনা করেছেন আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন একজন খলিফা থাকবে যিনি অগুণতি অগুণতি অর্থ তোমাদের মধ্যে এমন একজন খলিফা থাকবে যিনি অগণতি অর্থ বিতরণ করবেন আর এই তিনি শুধু আমলে এর পরের হাদিসটি রয়েছে ইমাম হামসনাদে বলেন আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি ইমাম করা হবে বিবাদপূর্ণ একটি সময়ে যখন উম্মতে ইতলাফ বা বিবাদে পরিপূর্ণ থাকবে সেই সময় আল্লাহ সুমত ইমাম মাহাদিকে প্রেরণ করবেন আর সেই সময়ে থাকবে জালাজাল জালাজাল মানে হচ্ছে ভূমিকম্প অথবা এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সেই সময়ে মুসলিম উম্মতে খুব বেশি বিপর্যয় বা দুর্যোগ চলতে থাকবে আর এমন দুর্দশাগ্রস্ত একটা সময়েই ইমাম মাহাদির আগমন ঘটবে রাসুল্লাহ সাল্লাহাম বলেন আমি তোমাদেরকে ইমাম মাহাদির সুসংবাদ দিচ্ছি আর তারপর তিনি সাল্লাহ আলু ইসলাম বলেন যে সেই সময়ে পৃথিবীতে তিনি আগমন করে এই পৃথিবীর অন্যায় অবিচারকে ন্যায় এবং সুবিচার দিয়ে প্রতিস্থাপন করবেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন জৌরারুল উম্মাহ পরিপূর্ণ থাকবে তখন ইমাম মাহাদি সারা বিশ্বে ন্যায় বিদ্যার প্রতিষ্ঠা করবেন শুধু মানুষ খুশি হবে তার উপর সন্তুষ্ট থাকবে এমনটা নয় কি ফেরেস্তারা পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট থাকবেন রাসুদুল্লাহ সাল্লাম বলেন তিনি মানুষের মধ্যে টাকা পয়সা বন্টন করবেন সমপরিমাণ বা সমানভাবে অর্থাৎ বর্তমানে মুসলিম বিশ্বের একটা অন্যতম অন্যায় অবিচার বিরাজ করছে তা হচ্ছে যে অর্থ সম্পদের অসম বন্টন করা হয় আপনার যদি উচ্চপদস্থ কোন ব্যক্তির সাথে ভালো সংযোগ থাকে তাহলে আপনার যা প্রয়োজন তাই পাবেন কিংবা তার থেকে বেশি পাবেন কিন্তু আপনি যদি একজন ন্যায় নিষ্ঠাবান ভালো সহজ সদ ব্যক্তি হন তাহলে আপনাকে এক কোণে করে ফেলা হবে এবং আমরা দেখতে পাই যে এই মুসলিম উম্মার যত সম্পদ রয়েছে তার অপব্যবহার হচ্ছে নষ্ট করা হচ্ছে আর এমন কাজে ব্যয় করা হচ্ছে না যেসব কাজে আল্লাহ সুমত আমাদেরকে অর্থ ব্যয় করতে বলেছেন ইমাম মাহাদের একটি বৈশিষ্ট্য হলো তিনি সকলের মাঝে সমানভাবে সুষ্ঠু ভাবে অর্থ করবেন এবং এটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্থাৎ বা কিছু এলাকার মুসলিম তাদের সরকার নিয়ে সন্তুষ্ট এবং আপনি যখন তাদেরকে সেই সরকারের অন্যায় অভিচার চোখে আঙ্গুল দিয়েও দেখিয়ে দিবেন তারা সেটাও বুঝতে যাবে না কিন্তু টাকা পয়সা নিয়ে অরাজকতা বা অন্যায় দুর্নীতি এটা বড় একটা বিশাল ব্যাপার যখন অর্থসম্পদের সম্পদের অপব্যবহার হচ্ছে সাধারণ মুসলিমদের সম্পদ মুসলিম উম্মার টাকা আর তারা নিজেদের ইচ্ছা মতো এবং সেটা হচ্ছে ক্ষমতার একটা সাংঘাতিক অবব্যবহার এবং এটা মোটেও গ্রহণযোগ্য কোন বিষয় নয় এটা এমন কোন বিষয় নয় যা আমরা উপেক্ষা করতে পারি এবং এটা অবশ্যই অত্যন্ত বড় একটা গুণা রাসুল উল্লা সাল্লাম বলেন যে তিনি ইমাম মাহাদি এই উম্মার অন্তরকে পরিতৃপ্তি দিয়ে ভরে দিবেন অর্থাৎ এমন হবে না যে মানুষ শুধুমাত্র তাদের শরীর বা দেহনী খুশি থাকবে সন্তুষ্ট থাকবে আপনারা দেখবেন টাকা পয়সা দিয়ে কিনে মুখ বন্ধ রাখার জন্য যদিও তাদের মন এতে সন্তুষ্ট হয় না কিন্তু ইমাম মাহাদির সময়ে এমন একটা অবস্থা হবে মানুষ যে শুধুমাত্র তাদের সম্পদ আছে এটা চিন্তা করেই খুশি হবে না বরং তাদের অন্তর মন একেবারে ভিতর থেকে সন্তুষ্ট থাকবে উম্মার অন্তর গুলো পরিতৃপ্ত হয়ে যাবে আর অন্তরের পরিতৃপ্তি সবচেয়ে জরুরি মানুষের হৃদয় তাকে নিয়ে সন্তুষ্ট থাকবে মানুষের হৃদয় ইমাম মাহাদিকে নিয়ে সন্তুষ্ট থাকবে পরিতৃপ্ত থাকবে আর ইমাম মাহাদির ন্যায় পরতা এই উম্মাকে একেবারে ঘিরে বেষ্টন করে অবস্থায় রাখবে তারা তার ন্যায় বিচার নিয়ে খুশি সন্তুষ্ট হয়ে থাকবে তো তিনি জনগণের কাছে ঘোষণা করবেন কার অর্থ প্রয়োজন কার অর্থ সম্পদ প্রয়োজন কেউ এই কথার জবাব দিবে না তিনি মানুষকে জিজ্ঞাসা করছেন কার টাকা লাগবে সম্পদ লাগবে কিন্তু কেউই এর উত্তর করবে না একজন লোক ব্যতীত সে দাঁড়িয়ে যাবে বলবে আমার লাগবে তাকে তুমি ধন সম্পদের ভান্ডারের কাছে যাও তাকে যে তুমি এবং তিনি কোষাগারকে নির্দেশ দিবেন কোষাগারের রক্ষণাবেক্ষণকারীকে নির্দেশ দিবেন যে তাকে টাকা পয়সা তুলে দাও যখন সেই ব্যক্তি ধন কাছে গিয়ে পৌঁছাবে আল মাহাদির হুকুম দেওয়া হবে তার দিকে অর্থ সম্পদ ছুঁড়ে মারো অর্থাৎ গুনে দেওয়ার দরকার নেই শুধুমাত্র তার হাতে টাকা পয়সাগুলো তুলে দেওয়া তো সেই লোকটা সেই ধন ভাণ্ডারের কাছে যাবে এবং আল মাহাদির আদেশের কথা বলে তার শরীরের সমস্ত কাপড় চোপড় টাকা পয়সা দিয়ে সে ভরে নেবে এবং তাকে পরিতৃপ্ত করে অর্থসম্পদ দেওয়া হবে তো যখন সে এই অর্থসম্পদ দেখবে পরবর্তীতে সে অনুশোচনা এবং আফসোস করতে থাকবে সে বলবে যে আমি তাহলে ছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মতের সবচেয়ে লোভী ব্যক্তি কারণ সে বাদে সারা মুসলিম উম্মার আর কেউই বলেনি যে তার টাকা লাগবে তখন সেই ব্যক্তিটি আবার ফিরে আসবে ফিরে গিয়ে বলবে এই অর্থ সম্পদ তোমরা ফেরত নাও সেই অর্থ সম্পদ কে দেখুন যে একজন ভাণ্ডারের কাছে গিয়ে সেখানে টাকা পয়সা ফেরত দিতে যাচ্ছে টাকা ফেরত দেওয়ার জন্য সে অনুনয় বিননয় করছে কিন্তু তাকে বলা হচ্ছে যে এখানে ফিরিয়ে দেওয়ার কোন নিয়ম নেই রসদুল্লাহ সাল্লা বলেন সাত আট অথবা নয় বছর পর্যন্ত এই অবস্থা থাকবে এবং পর আর কোন ভালো বা খায়ের অবশিষ্ট থাকবে না সুতরাং বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আল মাহাদি আমাদের অন্তর্ভুক্ত অর্থাৎ রাসুল্লাহ সাল্লা পরিবারের একজন হবেন তিনি আর কোন এক রাত্রিতে আল্লাহ সামলা তাকে পথ প্রদর্শন করবেন হেদায়াত করবেন ইউসলিহ অর্থ যখন কোন কিছু ভেঙে যায় সেটা ঠিক করাকে বা মেরামত করা ইসলাম সেটাকে সবচেয়ে উন্নত অবস্থায় বা সবচেয়ে উত্তম পর্যায়ে নিয়ে যাওয়াকে বলা ইসলাম কোনো কিছুর উৎকর্ষ সাধন করা ইসলাম আলীবিন আবি তালিব রাজন তিনি বলেন তিনি রাসুদুল্লাহ সাল্লাকে বলতে শুনেছেন যে ইমাম মাহাদি রাসুদুল্লাহ সাল্লা আলাামের বাড়ির বাসিন্দা এবং তিনি আলী ইবনে আবি তালিবের বংশধর এবং দিন বোঝার সামর্থ্য দিবেন কোন এক রাতে কিন্তু এই সব ঘটনাটি হবে মাত্র একটি রাতের মধ্যে আর পরের হাদিস্লাম বলেছেন সেই দিনটাকে দীর্ঘ করে দিবেন যতক্ষণ না পর্যন্ত তিনি এমন এক ব্যক্তিকে প্রেরণ করবেন যে আমার কাছ থেকে এসেছে তার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো এবং সে এই পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করে দেবে ঠিক যেভাবে পৃথিবী অন্যায় এবং অবিচারে ভরে ছিল তাই ইমাম মাহাদির নাম হবে রাসুদুল্লাহ সাল্লা মতো মুহাম্মদ কিংবা আহম্মদ এবং তার বাবার নাম হবে আবদুল্লাহ রাসুল্লাহ সাল্লা বাবার নামের মতোই এবং তিনি হবেন রাসুদুল্লাহ সাল্লা একজন বংশোদ্ভূত ব্যক্তি এবং এটি ছিল ইমাম মাহাদির বিবরণ স্লস মহম তসলিম